كلما هاجت بنا الذكر أولوعاً وحنينا خندقاً عشنا به طروى سنيناً وسنينا ذكريات كلما مروا وتبكينا العيون وتذروا الدمع شواقاً وحباً ما بقينا وتدر الدمع شراقا وحبا ما بقينا فندقي والله يعلم كم تشوقت حنينا مدنوت ميم من شطرك نحو مستبينا فندقي والله يعلم كم تشوقت حنينا مدنوت ميم شطرك نحو فتذكرت الهدى والعز والحق بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أيها الإخوة المسلمون في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته وبعد فهذه هي الحلقة السادسة من حلقات أيام مع الإمام أتذكر فيها بعضا من الذكريات الطيبات ইসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লা আলহি ও বিশ্বের আনাচে কানাচে অবস্থানরত আমার মুসলিম ভাইয়েরা আসসালাম আলাইকুম এটি ইমামের সাথে অতিবাহিত দিনগুলো সিরিজের ষষ্ঠ পর্ব এই পর্বে আমি ইমামুল জিহাদ মুজাদ্দিদয যুগশ্রেষ্ঠ বীর শাহ উজমাবিন্দ রহমাউল্লাহর সাথে আমার আরও কিছু স্মৃতিচারণ করব আল্লাহ তার উপর রহমতের বাড়ি ধারাবর্ষণ করুন বিগত দুই পর্বে তোরা বোরা ও সেখানে কাটানো দিনগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং শত্রু মিত্র সম্পর্কেও কিছু কথা বলেছি প্রথমে বন্ধু ও মিত্রদের নিয়ে আলোচনা করেছি সেখানে শ্রদ্ধা শেয়েখ মুজাহিদ মুহম্মদ ইউনুস খালিস রহিমাহুল্লাহ কারি আবদুল আহাদ রহিমাহুল্লাহ মুআম আউ্য়ালগুল রহিমাহুল্ল এবং মৌলভী নূর মোহাম্মদ রহিমাহুল্লাহকে নিয়ে অনেক স্মৃতিচারণ করেছি আল্লাহ তাদের উপর অবাহিত রহমত বর্ষণ করুন গত পর্বগুলোর মতো এই পর্বও শহীদদের নিয়ে স্মৃতিচারণ করবো ইনশাআল্লাহ আর যে সকল গাজী ভাই পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করার পাশাপাশি আমাদেরকে অনেক সম্মান ও শ্রদ্ধা করেছেন আল্লাহ চান তাদের সম্পর্কেও পরবর্তী সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের প্রতি তাদের অনুগ্রহ এবং সদাচারের কথা কখনো ভুলব না ভুলে যাব না জিহাদ ও জিহাদি আন্দোলনের জন্য তাদের অসামান্য খ্যাদমত ও বিরাট অবদানের কথা আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের চোখের মণি আমাদের সেরে তাজ আপনাদের অনুগ্রহের কথা কখনও বিস্তৃত হবে না ইনশা আল্লাহ অচিরেই এমন সময় আসবে যখন আল্লাহর ইচ্ছায় আপনাদের নিয়ে মন ভরে আলোচনা করব গন্ধুবর ও প্রিয় সাথীদের আলোচনা শেষে এখন তোরাবার শহীদদের সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব। এবং সে শহীদদের নিয়েও আলোচনা করব যারা তোরাবা যুদ্ধে উপস্থিত ছিলেন কিন্তু পরবর্তী সময়ে শাহাদ বরণ করেছেন মূল আলোচনায় আসি শেখ ওসামিন লাদ রহমাহুল্লোর পরিকল্পনা এবং সুড়ঙ্গ খননে তার প্লান ও দক্ষতার জন্য আল্লাহর প্রশংসা করছি ভাঙ্কার ও সুড়ঙ্গের কল্যাণে আল্লাহর ইচ্ছায় ভাইদের মাঝে হতাহতের সংখ্যা অনেক কম ছিল কারণ ভাইদের হতাহতের সংখ্যা সর্বসাকুল্যে শতকরা ১০ বা বারো তেরো জন পর্যন্ত পৌঁছেছিল পোড়বোড়ায় ভাইয়েরা যে ভয়াবহ ব্রোমাবৃষ্টির মাঝে পড়েছিলেন এবং নির্দয়ে অবরোধে ফেঁসে গিয়ে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেই তুলনায় হতাহতের এ সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য বাংকার ও সুরঙ্গ খননের ব্যাপারে শাহেখ ওসমিন লাদমা দক্ষতা ছিল অসাধারণ এটি এমনই এক সূক্ষ্ম রাজনৈতিক পদক্ষেপ যা প্রত্যেক অঞ্চলের মুজাহিদ ভাইদের অনুসরণ করা উচিত কেননা জায়নবাদী ক্রুশিডাররা আমাদের সাথে আকাশপথের কর্তৃত্ব আর ক্ষমতার দাপট দেখায় এই বাংকার ও সুরঙ্গ আকাশপথের কর্তৃত্বের মোকাবেলায় বেশ উপযুক্ত একটি পন্থা তাই আমার জোর নির্দেশ হচ্ছে প্রত্যেক সেক্টরে মুজাহিদ ভাইগন ভাঙকার ও সুড়ঙ্গ খননে বিশেষ গুরুত্ব দেবেন এবং এব্যাপারে শ্রেষ্ঠত্ব ও সৃজনশীলতা অর্জন করবেন তাহলে আল্লাহ চানত শত্রুর আকাশপথে হামলার আশঙ্কা অনেক কমে আসবে এখন যে সকল সুহাদার আলোচনা শুরু করব তাদের মধ্যে সর্বপ্রথম আমি বীর মুজাহিদ শায়েখ শায়েখ লিবি রহিমা উল্লার কথা উল্লেখ করব। জিহাদি আন্দোলনের ইতিহাসে এই মহান মানুষটি সুদৃঢ় পর্বতুল্য তিনি রুশ বিরোধী জিহাদের সময় থেকেই জীবনের পুরো সময় জিহাদের খেদমতে বাকফ করে দিয়েছেন জিহাদি আন্দোলন এবং মুজাহিদ ভাইদের জন্য কোনোরূপ পক্ষপাতিত্ব ছাড়াই নিজের সর্বোচ্চ কুরবানি পেশ করেছেন অবশেষে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন তার সম্পর্কে আমি পূর্বেও বলেছি তার ব্যাপারে শাহিখ ওস্তামার প্রশংসার কথাও উল্লেখ করেছি কিন্তু এখন তোরাপোড়ার বীরদের সঙ্গে তার আলোচনাও উল্লেখ করব। তিনি এবং খালদুন ক্যাম্পের তার অন্যান্য সাথীরা ছিলেন একটি বিদ্যাপীঠের মতো তাদের এই ক্যাম্প ছিল একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় যখন রাশিয়া আফগানিস্তান ছেড়ে চলে যায় জিহাদু দলগুলো আন্তঃদ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে এবং অনেক মুজাহিদ ভাই আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন শাহেখিবনু শায়েখ লিপি রহিমাহুল্লাহ ও তার সাথীদের কর্মতৎপরতা হয়ে যায় আফগানিস্তানে থেকে আফগান ভূমিকে সকল জিহাদি জামায়াতের মুজাহিদ ভাইদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা তাদের এই বরকতময় কাজ জিহাদের ময়দানগুলোতে অনেক সুফল বয়ানি তাদের খালদুন ক্যাম্প শুধু প্রশিক্ষণ শিবিরে ছিল না বরং তারা সেখানে একটি স্বতন্ত্র দাওয়া বিভাগ চালু করেছিলেন সেখানে দরজ দিতেন শেখ আবু আবদুল্লাহ আল মহাজির মতো ব্যক্তি আল্লাহ আমাদেরকে অচিরেই তার সাথে করুন শাইখ এবনু শেখ লিবিমনি ভাবে জিহাদফি সাবিরুল্লাহর পথে একজন উৎসর্গিত ব্যক্তিত্ব ছিলেন তেমনি ভাবে ছিলেন এই মাদ্রাসার অগ্রদূত জিহাদফি সাবিরুল্লাহ যেমন নিবেদিত প্রাণ ছিলেন তেমন কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে ছিলেন দৃঢ়তার এক আদর্শ পুরুষ সামনে তার যুদ্ধ সংক্রান্ত অভিজ্ঞতার কথা আলোচনা আসবে ইনশা আল্লাহ তিনি অত্যন্ত পারদর্শী যুদ্ধা ছিলেন তুরাপুরায় সামরিক কমান্ডার ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে স্বল্প সরঞ্জাম নিয়ে ঝুঁকিপূর্ণ এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন প্রথমে আমি শাইখের ধীরতার কথা আলোচনা করব এবং দৃঢ়তার উদাহরণস্বরূপ দুটি উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরব এর মধ্যে একটি পূর্বেও বলেছিলাম তা হলো তিনি এবং অন্যান্য মুজাহিদ ভাইয়েরা অবরোধ থেকে মুক্ত হয়ে নিরাপদে পাকিস্তানে সরে যেতে সক্ষম হলেন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে চলে গেলেন সেখানে তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বন্দী হলেন পাকিস্তানের নিরাপদ এলাকায় পৌঁছার পরে সেখানের এক কবীলে বিশ্বাসঘাতকতা করে তাকে পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দেয় অথচ তোরাপোড়ায় কঠিন অবরোধ এবং অনবরত বোমাবর্ষণ সত্ত্বেও আমেরিকা সেখানে কিছুই করতে পারেনি অথপর যখন তারা তোরাপোড়া থেকে বের নিরাপদে পাকিস্তানে চলে গেলেন সেখানকার গোত্রগুলো গোত্রের নীতি অনুযায়ী তাদেরকে নিরাপত্তা দিল আর তারাও এতে আশ্বস্ত হলেন তখন পাকিস্তান সরকার বিশ্বাসঘাতকতা করে বসে পাকিস্তান সেনাবাহিনী অপ্রত্যাশিতভাবে এসে ভাইদের ঘেরাও করে এবং তাদেরকে বন্দি করে কুহাত জেলে যে কথা আমি আগেও বলেছি পাকিস্তানি প্রতারক অফিসাররা শাইখের সাথে দর্কসাকষির চেষ্টা করে তারা চাইছিল শায়েখ ইবন শায়েখ লিবির সাথে থাকা অর্থগুলো ছলে বলে কৌশলে নিয়ে যাবে অন্যান্য সাথীদের দেখাশোনা ও পরিচালনার জন্য শয়েক ওসামা রহিমাহুল্লাহ তাকে বেশ কিছু অর্থ দিয়েছিলেন সেগুলো তার সাথেই ছিল তোরাপোরা থেকে বের হওয়ার ঘটনা আলোচনা করার সময় বিষয়টি বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ এই অফিসাররা তার কাছ থেকে এগুলো বাগিয়ে নিতে চাইছিল ফলে তারা এভাবে দরকসাখী শুরু করলো যে আমরা আপনাকে এই সমস্যা থেকে বের করে দেব এবং পলায়নের ব্যবস্থা করে দেব তবে শর্ত হলো এই অর্থগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে পুরো ঘটনাটি এমনভাবে আমরা করব যেন আপনাকে আমরা বন্দিই নি। শাইখ রহিম্লা আল্লাহ তার উপর রহমতের বাড়ি বর্ষণ করুন এই সংকটময় মুহূর্তে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি বললেন আমি তোমাদেরকে এই সম্পদের দ্বিগুণ সম্পদ দেব যদি আমার সাথে আমার সকল বাইকে ছেড়ে দাও শুধু আমাকে ছাড়লে হবে না উত্তরে তারা বলল না এই প্রস্তাব গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা এই প্রস্তাব গ্রহণ করতে পারি না অবশ্যই তিনি বাইদের সাথেই জেলে থেকে গেলেন কি অতুলনীয় সেনাপতি তিনি কত উত্তম আদর্শবান ব্যক্তি শাহেখ ইবন শাহেখ লিপি রহিমা হল্লার সুচ্চ মনোবল এবং দৃঢ়তার আরেকটি দৃষ্টান্ত আবুয়াহিয়া রহিমা হুল্লাহ এই ঘটনাটি আমার কাছে বর্ণনা করেছেন তারা দুজনে বন্দী হওয়ার পর আফগানিস্তানের একটি কারাগারে ছিলেন তো আবু আবুয়াহিয়া রহিমাহুল্লাহ আমাকে বললেন যখন আমেরিকার তদন্তকারীরা তাকে জিজ্ঞাসা করল যে আপনি কি আলকায়েদার সদস্য অবশ্য শাহেখ রহিমা উল্লাহ আল সদস্য ছিলেন না তিনি ওসমা বিন লাদের কাছে প্রাপ্ত ছিলেন না আমি আগেও বলেছি শাহমা ছিলেন একজন বিষয়কর মানুষ তিনি ইসলামী ও জিহাদি দলগুলোর সদস্যদের কাজে লাগাতেন চাই তারা তাকে দিক মর্যাদা ও মহৎ গুনাবলীর আলোচনায় বলেছিলাম তিনি পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন ইসলামী দলগুলো থেকে সর্বাত্মকভাবে দিনের খ্যাতমত নিতেন তানজিমি বা সাংগঠনিকভাবে তাদের যোগদান করা ছাড়াই বিভিন্ন কাজ দিয়ে রাখতেন শাখ ওসমা রহিমাহল্লাহ চুম্বুকের মতো সকলকে একত্র করে বিভিন্ন ফলপ্রসূ প্রকল্পে লাগিয়ে রাখতেন শায়েখ হিবু শাহেখ লিবি রহমাউল্লাহ আল কায়দাতে ছিলেন না কেননা তখন তিনি শায়েখ ওসামার কাছে তখনও ব্যয়াত প্রাপ্ত নন যাই হোক তদন্তকারীরা যখন বলল আপনি কি আলকায়দার সদস্য তিনি বললেন হা আমি আল সাথেই আছি শায়েখ আবুয়াহিয়া রহিমাউল্লাহ তাকে বললেন আপনি তো নিজেকে জটিলতায় ফেলে দিয়েছেন তিনি বললেন না তাদের সামনে আমি আল থেকে আলাদা হতে চাইনি আল কায়দা হল সম্মান ও মর্যাদার অপর নাম আল থেকে আমি আলাদা হব না আমি তাদের সামনে ভীত হব না আমি আল সাথে না থাকলেও আল নিয়ে আমি গর্ব করি শাহেখের আলোচনা এই পর্যন্তই আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দান করুন আর তোরাপুরার যুদ্ধে শায়েখ ইবনুল শায়েখ লিবির অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলবো বলব শাহেখিবনু শাহেখ লিবির রহিমাল্লাহ ছিলেন তোরাপুরার সামরিক কমান্ডার তার সাথে ছিল অল্প কিছু সরঞ্জাম যা এই কুশিডার জুটের সামনে উল্লেখ করার মতো নয় আমরা দেখেছি ফ্রান্সের ডাসাল্ট মিরেজ এবং আমেরিকার বিবাহ বিমান সহ বিভিন্ন জঙ্গি বিমান কিভাবে তোরাপোড়ায় বোম্বিং করেছে সেগুলো একের পর এক তোরাপোড়াতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিল সে সময় আফগান যুদ্ধ প্রায় শেষ পর্যায়েই ছিল তোরাপোরা ছাড়া আর কিছুই ধ্বংস করার মতো ছিল না পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ ছিল তোরাপোরার দিকে সংবাদ সংস্থাগুলো তোরাপোরার বাইরে অপেক্ষমান ছিল আর এদিকে আরব মুজাহিদরা কেউ বন্দি হচ্ছিল আর কেউ নিহত হচ্ছিল বুঝ ভেবেছিল যদি তোরাবোরার এই স্বল্প সংখ্যক মুজাহিদদেরকে এবং শাহেখ ওসামা রহিমল্লাহকে ধরে ফেলতে পারে তখন যুদ্ধ শেষ হয়ে যাবে এবং তারা আফগান যুদ্ধে বিজয় অর্জন করতে পারবে এরপর ইরাক যুদ্ধের দিকে মনোনিবেশ করবে সারা পৃথিবী অধীর আগ্রহে তাকিয়েছিল যে ঘটনা কোন দিকে মন নেই কারণ সমগ্র খ্রিস্টান জোট একত্রে তোরাবোড়ায় হামলারত ছিল তো শাহেখন শাহেখ লিবির রহিমল্লার সাথে অল্প কিছু সরঞ্জাম ছিল অন্যান্য মুজাহিদ ভাইদের কাছে ছিল হালকা কিছু অস্ত্র তবে একটি গোপন তথ্য প্রকাশ করছি তোরাবায় ভাইদের সাথে যে অস্ত্র ছিল সেটা কেবল একটি মোটর মাত্র এই বিশাল বাহিনীর মোকাবেলায় কিভাবে যে বলবো। অর্থাৎ একদিকে অস্ত্রের পাহাড় বিপুল যুদ্ধ সরঞ্জাম বিমানের বহর বিশাল সৈন্য বহর যারা মুহূর্তের মধ্যে তোরাবোরা পাহাড়কে চূর্ণ করে দিতে চাচ্ছে এই একটি মোটর গান দিয়ে হ্যাঁ শায়েখ ইবনু শায়েখ লিবি রহিমহল্লাহ এই মাত্র মর্টার দিয়েই তোরাবোরা অভিমুখে মুনাফিকদের অগ্রযাত্রা রুখে দিয়েছিলেন মার্কিনিরা ইরা পর্যায়ের ভীরু এবং কাপুরুষ তারা এতটাই ভীতু যে তোরাবরাই নিজেরা হামলা করার দুঃসাহস করতে পারেনি তারা বুঝতে পেরেছিল যারা তোরাবায় অবস্থান করছে তারা বুকে প্রাণ থাকা পর্যন্ত যুদ্ধ করার সংকল্প করেছে ফলে তারা নিজেরা সাহস না করে মুনাফিক বাহিনীগুলোকে এগিয়ে দিচ্ছিল যখনই মুনাফিকদের একটি ব্যাটালিয়ানকে লড়াইয়ের জন্য অগ্রে পাঠাত তখনই তাদের অধিকাংশ লাশ হয়ে যেত এবং বাকিরা আহত হয়ে ফিরে যেত এভাবে তারা আসছিল আর লাশ হয়ে ফিরে যাচ্ছিল আল্লাহ তালা তোরাপোরাতে আক্রমণকারী এ সকল মোনাফিকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন ইনশাল্লাহ এ বিষয়ে পরবর্তী সময়ে অনেক আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করব শাহেখ ইবন শাহেখ লিবি রহিমাহুল্লাহ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি প্রথমে তার ফায়ার পয়েন্টসমূহ মেশিন গানগুলো এবং মোটরটি শত্রুদের থেকে আড়াল করে রেখেছিলেন যে বিমানগুলো দীর্ঘ চোদ্দ দিন ধরে তোরা হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছিল সেগুলো থেকে ফায়ার পয়েন্টগুলো গোপন করে রেখেছিলেন যখনই মুনাফিকদের কোনো ব্যাটালিয়ান এগিয়ে আসত তখনই তারা মুজাহিদের গোপন ফায়ার পয়েন্টের আওতায় পড়ে যেত ফলে তারা লাশ হয়ে কিংবা আহত হয়ে ফিরে যেত তারপর অন্য ব্যাটালিয়ান গ্রুপ বোমা ফেলতে ফেলতে সামনে এগিয়ে আসত এত পরিমাণে বোমা নিক্ষেপ করতো যে তারা ধারণা করে নিত প্রতিরোধকারী মুজাহিদদের শেষ করে ফেলেছে তারপর অন্য একটি মোনাফিক দল আসত শাহেখিবনুল শাহেখ লিবি রহিমাউল্লাহ ও তার সাথীরা তাদের প্রতিহত করতেন এভাবেই তুরাবো যুদ্ধ চলতে থাকে অবশেষ সে মুজাহিদরা তুরাবোরা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন আল্লাহ তা আলা শাহেখিবনুল শাহেখ লিবি রহিমাউল্লাহকে উত্তম প্রতিদান দান করুন তিনি ধৈর্য অভিজ্ঞতা ও অধ্যবসায়ের মাধ্যমে মনাফিকদের প্রত্যেক হামলার জবাব দিয়েছিলেন আমি পূর্বেও বলেছি যে শাহেখিবনুল শাহেখ লিবি রহিমাউল্লাহ অঙ্গীকার পূরণে ছিলেন একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষ সম্ভবত এই পর্বগুলোতে আমি শায়েখ ওস্তামার সাথে তার ওয়াদা পূরণের কথা উল্লেখ করেছিলাম একবার প্রায় একশো জনের মতো মুনাফিক এক উপত্যকায় ভাইদের রেঞ্জের ভেতরে চলে আসে কিন্তু মুনাফিকরা তাদের কাছে নিরাপত্তা চায় শায়েখের সাথীরা মুনাফিকদের হত্যা করতে যাবেন এমন সময় শায়েখ তাদের হত্যা করতে নিষেধ করে দেন শাহেখ তাদের নিরাপত্তা দিয়েছিলেন এটি ছিল শায়েকের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতার অন্যতম প্রমাণ এমন পরিস্থিতিতে সাথীদের তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তোরা একটি মজার ঘটনা হল ভাইয়েরা সংবাদ বিনিময়ের সময় এই মর্টারটিকে খর বলে উল্লেখ করতেন একদিন এক ভাই সাহেবকে ডেকে বলছিলেন চুপ করো কথা বলো না ভাইটির কথার অর্থ ছিল মর্টারের গোলা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ চিন্তা করুন এই সামান্য যুদ্ধ সরঞ্জাম নিয়েই অল্প কিছু মুজাহিদ যাদের সংখ্যা প্রায় তিনশো জনের মতো তারা বিশ্বের সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়েছিলেন হ্যাঁ আল্লাহ তার সিদ্ধান্তে বিজয়ী হবেনি কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝতে পারে না এই ঘটনায় একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই দাম্ভিক ও অহংকারী শক্তির সামনে নির্ভীকচিত্তে টিকে থাকলে বিজয় আসবেই কারণ পাতিল শক্তি তো হচ্ছে সর্বোচ্চ কিছু দুনিয়াবি সরঞ্জাম আর এমন কিছু মানুষ যারা ভীত এবং নিজের জীবনের ভিখারী অপরদিকে যদি তুমি নিজেকে আল্লাহর হুকুমের সামনে সুপোর্ট করো এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সিদ্ধান্ত নাও তাহলে তারা তোমার সাথে কী বা করবে কিছুই করতে পারবে না সর্বোচ্চ তোমাকে হত্যাই করতে পারবে হাস্যকর বিষয় হল ওয়াশিংটন নিউ ইয়র্ক পেন্সিলভানিয়ার বরকতময় হামলাগুলো যখন সংঘটিত হলো তখন আমেরিকা বরাবরের মতো এবারও এই হামলাগুলোকে বেসামরিক লোকদের বিরুদ্ধে বলে প্রচার করেছিল সেই সময় ওয়াশিংটন অবস্থিত তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্যান্টাগনেও হামলা হয়েছিল কিন্তু সেই কথা তারা উল্লেখ করেনি আল্লাহর রহমতে এই মোবারক হামলায় বিশ্বের প্রধান সামরিক কেন্দ্রস্থলকেও ধ্বংস করা হয়েছিল প্রিয়ভাই শহীদ তারেক আনোয়ার রহেমাহুল্লার কথা বলছি এই হামলার পর কাবুলে তিনি আমাকে বললেন শায়েখ আমেরিকা এখন আমাদের সাথে কী আচরণ করবে আমি বললাম আল্লাহর কসম তারা তাই করবে যা তারা আগে থেকে করে আসছে কিন্তু তারা যাই করুক তাতে আমাদের কি বা ক্ষতি করতে পারবে তিনি বললেন তারা আমাদের উপর পরমাণবিক বোমা ফেলবে আমরা তখন কি করব? আমি বললাম আমরা কি করব? সর্বোচ্চ এটাই হবে যে আমরা মরে যাব তিনি বললেন আপনি ঠিক বলেছেন এরপর হেসে দিয়ে বললেন হ্যাঁ আমরা মরে যাব কারণ মুমিনের কাছে জীবন আর মৃত্যু দুটুই সমান সবার একটাই উদ্দেশ্য আল্লাহ তাল্লার সন্তুষ্টি অর্জন করা মৃত্যু কখন আসবে আর কখন আসবে না এটা তার ভাববার বিষয় নয় এটা তার কাজও নয় তার কাজ হলো একমাত্র আল্লাহ সু ভানা হতা আল্লাহকে খুশি করা তোরা বোরা এই শিক্ষাটাই স্পষ্টভাবে অর্জন হয়েছে যাই হোক আমরা খচর ও তার খাবারের গল্পে ফিরে যাই এই সাধারণ কিছু অস্ত্র নিয়েই শায়েখ ইবনু শাহেখ লিবির রহিমহল্লা মুনাফিক আর খ্রিস্টানদের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন পোড়াপুরার পরে শায়েখ ইবনু শাহেখ লিবির রহিমহল্লা পাকিস্তানে বন্দী হলেন আফগানিস্তানের বিভিন্ন জেলে বহুদিন পর্যন্ত বন্দী থাকেন অতপর আরও বেশি টর্চার করার জন্য ওরা শাহেখকে একটি কফিনে করে মিশরে নিয়ে যায় মিশরের ক্ষমতার মসনেদে তখন উমর সুলাইমান নামের কুকুর শাসক ছিল আল্লাহ তাকে তার প্রাপ্য অনুযায়ী শাস্তি দান করুন শাহেখকে সেনাবাহিনীর গোয়েন্দা ছেলে নিয়ে নির্যাতন করে তারা তিনি সেখানে নির্যাতনের ঘটনাগুলো শায়েখ আবুয়াহিয়া লিবির কাছে বর্ণনা করেন মিশরিরা শাহেখের কাছে এমন কিছু তথ্য ছিল যা দিয়ে তারা আমেরিকাকে সন্তুষ্ট করতে পারবে তারা শাহেখের রাসায়নিক অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিল অথচ আমাদের কাছে কোনো রাসায়নিক অস্ত্র ছিল না তাদের নির্যাতনের চাপে পড়ে শায়েখ বলেছেন যে আমাদের কাছে রাসায়নিক অস্ত্র আছে হ্যাঁ তাদেরকে খুশি করার জন্য তিনি এমনই বলেছিলেন তারা যেমন তথ্য চেয়েছিল শাইখ তাদেরকে তেমনই তথ্য দিয়েছিলেন যাতে তারা শাইখের উপর নির্যাতন বন্ধ করে এমন একটি তথ্য পেয়ে তারা খবরটা খুব প্রচার করতে লাগল দিকে আমেরিকা মিশরিদের উপর খুশি হয়ে গেল এবং পুরো বিশ্বে এই খবর ফলাও করে প্রচার করলো। তারা প্রচার করল আল কাছে রাসায়নিক অস্ত্র সহ আরও অনেক অস্ত্র আছে তাদের উপর হামলার সময় আমরা তার সচকে প্রত্যক্ষ করেছি মিশর প্রশাসন ছেড়ে দিলে তাকে আমেরিকার কারাগারে নিয়ে যাওয়া হয় তারা তাকে রাসায়নিক অস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের কাছে কোনো রাসায়নিক বা এ বড় কোনো অস্ত্র নেই সেখানে আমার উপর তারা অত্যাচার করেছিল আমার থেকে এমন একটি স্বীকারোক্তি আদায় করতে চাপ প্রয়োগ করেছিল তাই তাদের চাহিদা অনুযায়ী এই কথাটি বলেছিলাম এই ঘটনাটি ছিল ব্রুশ প্রশাসনের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আল্লাহ তালা তাদেরকে দুনিয়াও আখেরাতে লাঞ্ছিত করুন তারপর আমেরিকা শাহেখে লিবিয়ার কারাগারে হস্তান্তর করে তারা দাবি করতে যে শায়েখ ও তার সাথীরা গাদ্দাফির শত্রু তারা লিবিয়াকে গাদ্দাফির দখল থেকে মুক্ত করতে চায় ওরা ছিল গাদ্দাফির মিত্র লিবিয়ার কারাগারে অবস্থানকালে একটি মানবধিকার সংস্থা শায়েখের সাথে সাক্ষাৎ করতে আসে আমার ধারণা মতে সেটি হয়তো হিউম্যান রাইটস ওয়াচই হবে তারা এসে বলে আমরা আসলে আপনার ওপর ওদের নির্যাতনের ঘটনাটি বিস্তারিত জানার জন্য এসেছি আমেরিকা ও লিবিয়ার কারাগারে আপনি কি কি নির্যাতনের সম্মুখীন হয়েছেন তিনি তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ত্রিস্কারের সুরে বললেন আপনারা এখন এসেছেন আমার উপর সব ধরনের নির্যাতন করার পর আপনাদের আসার সময় হলো। এখন নির্যাতনের কথা জিজ্ঞাসা করার সময় হল চলে যান আপনারা আপনাদের কাছে আমি কিছুই চাই না শাহেক ইবন শাহেখ আল লিবি রহিমাহুল্লাহকে লিবিয়ার কারাগারে শহীদ করা হয় ধারণা করা হয় তাকে শহীদ করার কারণ হল গাদ্দাফি তার উপর যেসব দোষ চাপিয়ে দিতে চেয়েছিল তিনি সেগুলো মেনে নিতে অস্বীকার করেছিলেন আল্লাহ শায়েখ ইবনুল শায়েখ লিবির উপর রসম করুন তিনি জিহাদের ইতিহাসে লিবিয়া এবং মুসলিম বিশ্বে সুচ্চ ও সুদৃঢ় পর্বতুল্য একজন বীর ছিলেন শাহেখের সম্পর্কে যে কথা বলে আমি শেষ করতে চাই তা হলো শাইখের এই রক্ত বিশেষ করে লিবিয়ার ভাইদের কাছে আর ব্যাপকভাবে সকল মুসলিমের কাছে আমানত শায়েখ ইবনুল শেখ আল লিবি শাহ ইয়াহিয়া আল লিবি শাহেখ আতিয়াতুল্লাহ আল লিবি রহিমাহুল্লা সহ তাগতের হাতে শহীদ হওয়া অন্যান্য সকল মুজাহিদের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আমি লিবিয়ার ভাইদের উপর অর্পণ করছি এটা সর্বপ্রথম আপনাদের কাছে একটি পবিত্র আমানত তারপর সকল মুসলিম ও মুজাহিদের কাছে আমানত সুতরাং আপনাদের কর্তব্য এ বীর সেনানীদের হত্যার প্রতিশোধ নেয়া শায়েকনু শায়খ আল লিবি রহিমাউল্লাই কেবল একমাত্র শহীদ নন বরং তার সাথে থাকা তোরাবোরার ভাইদের মধ্যে শতকরা ১০ থেকে বারোজন শাহাদত বরণ করেছিলেন তাদের অধিকাংশই সেখান থেকে সরিয়ে আসার সময় শহীদ হন তোরাবা থেকে বীর হওয়ার সময় একটি সংকীর্ণ উপত্যকায় তারা অপেক্ষমান মার্কিন বিমানের বোমার শিকার হন সেখানে প্রায় ২০ থেকে ৩০ জনের মতো শহীদ হন আর তোরাপোরাতে আক্রমণের ফলে সেখানে প্রায় দশ জন মুজাহিদ শহীদ হন উভয়টি মিলিয়ে আল্লাহর ইচ্ছায় সর্বমোট শহীদের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩০ থেকে ৪০ জনের মতো আমরা আল্লাহর কাছে কামনা করি তিনজন আমাদেরকে তাদের সাথে জান্নাতুল ফেরদাওসের উঁচু মাকামে একত্রিত করেন এই ঘটনায় শতকরা দশ থেকে বারো জনের মতো মুজাহিদ শহীদ হওয়া অত্যন্ত বড় একটি বিষয় এটি সাধারণ কোনো বিষয় নয় যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন শহীদ আবু মিজান রহিমাহুল্লাহ তিনি আফগানে বসনিয়ায় এবং তালেবানের শাসনামলে ইমারতে ইসলামিয়ার পক্ষে জিহাদ করেন অবশেষে তোরাপোরাতে শহীদ হন আরেকজন হলেন শহীদ মোহাম্মদ মাহমুদ আল মাক্কি রহিমাহুল্লাহ ইতিপূর্বে তিনি বসনিয়া জিহাদ করেছিলেন পরবর্তী সময়ে আফগান জিহাদে শরিক হন এবং তোরাপোড়াতে বোমা হামলার প্রথম পর্যায়ে শহীদ হন আমি যখন তোরাপোড়াতে উঠছিলাম তখন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সে সময় তিনি একটি পয়েন্টের আমির ছিলেন তোরাবোড়ায় ভাইয়েরা কেমন সময় অতিবাহিত করছিল এবং কতটা সংকীর্ণ অবস্থায় দিনাতিপাত করছিলেন তা আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরব যখন তোরাবোড়াতে উঠি তখন সেখানকার কঠিন অবস্থার কথা আমাদের জানা ছিল না এক ভাই অজি করার জন্য পানির কাছে আসলেন এবং খুব ভালোভাবে অজি সম্পন্ন করলেন তখন শায়েখ মোহাম্মদ মাহমুদ আলমাকি রহিমহল্লা তাকে বললেন ভাই আপনাকে আল্লাহদায়ের দিন এখানে পানি স্বর্ণ তুলল তার এই কথা থেকে আমরা বুঝে গেছি যে ভাইরা সেখানে কিভাবে দিন কাটাচ্ছিলেন সেই চিত্রটি তো সচিকেই দেখতে পেলাম সেখানে পানির কত স্বর্ণের চেয়েও বেশি ছিল এটাই সেখানকার প্রকৃত অবস্থা ভাই তালুত রহিমল্লার কথাও মনে পড়ছে আমার এছাড়াও ভাই আবু আবুয়াহিয়া আল হাওনের কথাও মনে পড়ছে তিনি একেবারে প্রথম দিকে তোরা বোড়ায় অংশগ্রহণ করেন তারপর সেখান থেকে চলে যান আলহাওয়ান অর্থ মর্টার শায়েখ আবুয়াহিয়া আলহাওয়ন রহিমাহ নাম অনুযায়ী মটারের ওপর বেশ অভিজ্ঞ ছিলেন যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইমারতে ইসলামিয়ার সাথে সম্পৃক্ত ছিল এবং আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেছিল তারা শায়েখ আবুয়াহিয়া আলহাওয়নকে ভালো করেই চিনেন তিনি খালদুনের বরকতময় মাদ্রাসার একজন অন্যতম স্তম্ভ ছিলেন তিনি ছিলেন একজন গোমনাম আল্লা ভীরু ব্যক্তি তিনি সেই মহান ব্যক্তিদের একজন ছিলেন যারা একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য কাজ করে যান কারো পুরস্কার বা প্রশংসার আশা করেন না তারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করেন তিনি শাহ আবদুল্লাহ আজম রহিমা বন্ধু ছিলেন আবদুল্লাহ আজম রহিমা কৌতুক করে তাকে ইতালির শত্রু বলে ডাকতেন কারণ তিনি একসময় ইতালিতে কাজ করতেন তারপর ইতালি থেকে চলে আসেন এবং আফগানিস্তানে হিজরত করে জিহাদের জন্য নিজেকে উৎসর্গ করে দেন তার অন্যতম একটি বৈশিষ্ট্য হল তিনি সময়ের প্রতিটি মুহূর্তের সদ করতেন আমরা তাকে দেখতাম হয়তো তিনি জ্ঞান অর্জনে ব্যস্ত আছেন অথবা কোনো আমলে মশগুল আছেন তিনি আফগানিস্তানে খালদুন প্রশিক্ষণ ক্যাম্পের একজন প্রশিক্ষক ছিলেন একই সময়ে তিনি শেখ আবু আবদুল্লাহ আল মহাজিরের পরিচালিত দাওয়া ইনস্টিটিউটের একজন ছাত্রও ছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে বিজয়ী বেশি নিরাপদে একত্রিত করুন ইনশা আল্লাহ যখন বরকতময় হামলাগুলোর পর আফগানিস্তানে ক্রুশের জোট হামলা শুরু করলো। তখন আবু শাখ আবুয়াহিয়া আলহাউন রহিমাহুল্লাহ গোত্রীয় অঞ্চলে চলে গেলেন এবং সেখানে নতুন উদ্যমে মুজাহিদের প্রশিক্ষণ দিতে লাগলেন যেহেতু তিনি মোটর বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তাই সেখানে বিশেষভাবে তিনি মোটরের প্রশিক্ষণ দিতে লাগলেন শেখ আবুয়াহিয়াল আলহাউন রহিমাহুল্লাহ অত্যন্ত আল্লাভ ভীরু ছিলেন তিনি সর্বদা এই আশঙ্কা করতেন যে তার কাছে কেউ মোটর চালানোর প্রশিক্ষণ নিয়ে দুনিয়ার কাজে ব্যবহার করবে না তো তিনি বিভিন্ন গোত্রের অবস্থা সম্পর্কে জানতেন তাদের আত্মকলহ পারস্পরিক দ্বন্দ্ব ও হানাহানির কথা জানতেন তাই প্রশিক্ষণ দানের আগে প্রত্যেকের কাছ থেকে কোরআনের উপর হাত রেখে ওয়াদা নিতেন যে তারা এই বিদ্যা একমাত্র জিহাদ ফি সাবুল্লাহর কাজেই ব্যবহার করবে এই প্রশিক্ষণ কেবল মুসলিমদের চিরশত্রু কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করবে বিভিন্ন গুত্রের আনসার ভাইয়েরা শাইকের সাথে মজা করে কৃত্রিমভাবে তার সামনে গুপ্তচর সাজার চেষ্টা করতেন কিংবা তার নথিপত্রের দিকে তাকানোর চেষ্টা করতেন তো শাইখ রহিমাউল্লাহ তাদের সামনে তখন নথিপত্রের খাতা বন্ধ করে দিতেন শেয়েখ রহিমা উল্লাহ মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নীরবে নিভৃতে কাজ করে গেছেন তিনি জাইগোমেটিক হার্টে ক্যান্সারের কারণে মারা যান আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে নেকর লোকদের মাঝে কবুল করে নেন তোরাপুরার শহীদদের মধ্যে আরেক ভাই হলেন শায়েখ হামজা আদানদানি রহিমাহুল্লাহ তিনি হারামাইনের ভূমিতে সৌদি পরিবারের হাতে শহীদ হন তখন জাজিরাতুল আরবে মুজাহিদদের মাঝে এবং বিশ্বাসঘাতক সৌদি বাহিনীর মাঝে যুদ্ধ চলছিল আর শহীদ শাহেক হামজাদ দান্দানি রহিমাহল্লাহ ছিলেন তোরাবোরাতে নতুন কিছু মুজাহিদ ভাইদের সমন্বয়ে ঘটিত এক মাজমুহার আমির আর এই মাজমুহাটি যুদ্ধের মধ্যে সুশৃঙ্খলতা ও নিয়মতান্ত্রিকতার দিক থেকে সবার চেয়ে এগিয়েছিল ভিডিও ধারণকারী ভাইদের উদ্দেশ্যে দুই মিনিট বাকি আছে ঠিক আছে আমি সংক্ষিপ্ত করছি দ্রুত শেষ করছি তোরাপুরা ছিল ইসলামী ঐক্যের অন্যতম নিদর্শন যেখানে কেবল একটি দেশ থেকে মুজাহিদরা আসেননি বরং বহু দেশ থেকে মুজাহিদ ভাইরা এসে একত্রিত হয়েছিলেন জাজিরাতুল আরব ইয়ামান তারা সর্বযোগে ইসলামকে সহযোগিতা করেছেন কুয়েত বাহরাইন পবিত্র হারামাইন এবং মাগরিব আল ইসলামী থেকে মুজাহিদ ভাইয়েরা এসেছেন আমি এখানে শায়েখ আবু জাফর আল জাজাইরি রহিমাহুল্লার কথা উল্লেখ করব। এবং তার সাথীদের কথা উল্লেখ করব। যারা মোরক্কো টিউনিশিয়া লিবিয়া পাকিস্তান আফগান शाम जब नाजिलते कल्याण दान कर आल्ला हालका कथा सकल के क्षमा कर